যখন একা নাটকে রুদ্র এক জায়গায় গিয়ে খুব গলা পরিষ্কার করছে আওয়াজ করছে এইটা সামনে কথাবার্তা হয়ে যাচ্ছে রুদ্র গান কিন্তু যে গলা গলা পরিষ্কার করছে এই যে এই বিজনেসটা ওই চরিত্রের সঙ্গে এত বেশি খাপ গেছে যে এই মনে হলো প্রত্যেক ক্ষেত্রে যে ওই এই জিনিসটা না ভাবলে নাটকটা ঝুলে দিয়ে আমার মনে হয় যখন একাতে সবকিছু যত স্বাভাবিক ভাবে ঘটেছে সেটা বোধ হয় অজিতেশেরও অন্য কোনো নাটকের অতটা সহজ আর ন্যাচারাল এটা আর রিয়েল স্টেট অফ খাওয়াটা আছে। খাওয়াটা নিয়ে বসে, খাচ্ছে, ওই আসন পাতা, ধানা, মাছন, খাওয়া সবকিছু যেন অদ্ভুত তবে কনফ্লেক্সের জন্য দুই আমি আদিদেশ কি বলেছিলাম যে যে রকম বোঝা যায় না। কিন্তু আপনি দেখবেন এতেও মঞ্জুরি আমি মঞ্জুরিতে যেন ওই যে চাকরেরা সিগারেট নিয়ে ঢুকছে বিড়িয়ে নিয়ে ঢুকছে ঢুকেই হবে দেখে ওখানে বালতির মধ্যে ফেলে দিচ্ছে তারপর সে রাতুগুলো একটা করতে করতে পা চুল করতে শুরু করছে পা চুল করতে একটা গান গাইছিল সে গানটা শেষ না এই যে সমস্ত বিজনেসটা ভাবা এবং জামা কাপড় সমস্ত কিছু মঞ্জুরি আমার মঞ্জুরি বিশেষ করে আমার মনে আছে পোশাকগুলো এই ক্যাট সবুজ রঙের জামা অর্থাৎ সেই লোকেলে পুরুলিয়া লোকেলে যে ধরনের জামা লোকে পড়ে সেগুলো অজিদের খুব ভাবে হচ্ছে ভাইয়ের চরিত্র যেটা পায়নি আর শেষের কান্নাটাও একটু খানি হিস্টোরিক কান্না হয়ে গিয়েছিল তখন আমি জায়গায় লিখতেও হয়েছে এইটা আমার মনে হয় যে অজিতেশের এই ফুটবল নাটকে মধ্যে আমার মনে হচ্ছে যে কখনো মধ্যে যতটা করার নামিকার দল হিসেবে যে খুব ভালো মেটেরিয়াল নিয়ে যেও সবাইকে পেয়েছিল তা বিশেষ করে ভেঙে যাওয়ার পরে ভালো অভিনেতা বেশ কিছু চলে যারা ডিরেক্টরেন তাদের মধ্যে অজিতেশ উৎপল আর সম্বুদায় তিনজনের নাম করা যায় আর বা, যেমন তারপরে কালারিপো তারপর এই সমস্ত নাটক গুলো আমি দেখেছি মানে বিরাট একটা কিছু তৈরি করে ফেলতে পারে যেমন নামে মনে আছে দুশো আড়াই ষোলো স্টেজের উপর তুলে দিচ্ছে ষাটস্তর জন কিন্তু আমাদের মনে হয়েছে আমার মনে হয় যে সেরম ট্যালেন্ট বোধ আমাদের ইন্ডিয়ান চল্লিশ জন পঞ্চাশ জন ভিড় আছে তবে সবারই ইন্ডিভিজুয়ালে আমি সত্যি ভারতবর্ষের কিন্তু ভালো লাগেনি কিন্তু আবার এটা আমি বুদ্ধির দিক থেকে মেনেও নিয়েছি যে নাটক তো জীবন নয় নাটকের একটা আলাদা কনভেনশন আছে তারপরে যদি সেই কনভেনশন আগেকালে ক্লাসিক্যাল নাটকগুলো মেলোর ড্রামা ছিল সে এক হিসেবে মেলো জামাই বলা যায় কাজে সেটা কিছু না মনে হয়েছে যে কতগুলো একটু সরলভাবে পাবে কনফ্লিক্টগুলো সরলভাবে আমার মনে হচ্ছে তারপর মানুষের অধিকার ভালো লাগলো ওখানে আসেনি পরে গ্রাজুয়ালি ধীরে ধীরে মনে হচ্ছে এক জায়গায় লিখেওছি আর খুবই মানে কি বলবো তাকে বাড়িতে একদিন গিয়েছিলাম সকালবেলা চায়ের জন্য আমরা বসলাম বারান্দায় মিনিট ধরে বারান্দার চল্লিশটা করলাম আর একজন ঝিঁ দাঁড়িয়ে উৎপল পাখা দিয়ে হাওয়া করে নিল আমি বললাম যে এইটা কি ধরনের মানে সাম্যবাদের কথাটা আমি বুঝতে পারলাম না তার সঙ্গে মিল নেইম্যান সেটা মা সবকিছু করেন বোনও বসতে পারে কিন্তু যে ঝিঁ মিনিট ধরে পাখা দিয়ে হাওয়া করবে আচ্ছা আমরা তো তিনজনই বসেছিলাম হাওয়াটা আমাদের দরকার ছিল মমতা তৈরি হয়ে গেছে কথা কোথাও জেনুইনলি ধরে কিন্তু আমি এই সব কারণে যে ডেথটা কমে আসছে বলেই আমি শেষ দিকে ওর নাটক কোন সিরিয়াস্টাই আর লেখা থেকে লেখার মধ্যে সিরিয়াসনেস আসছে না বলে প্রোডাকশন এর মধ্যেও আসছে অনেক ভালো হয়েছিল এইটাই গণ্ডগোল হয়েছে আমরা একদম অঙ্গার থেকেই মনে হয় সকলে একসুরে কথা বলে একই ইন্টারন্যাশন তাদের একরকম করে ছরের প্রতি এই ফলে এই মনে হয় অথচ তার মধ্যে বিরাট কল্পনা এবং সেটাকে একটা ক্ষমতা খুব কম ডিরেক্টরের আছে পলিটিক্যাল কমিটমেন্ট সম্বন্ধে আমি কিছু বলবো না কারণ যদি কেউ ভাবে মানুষের কথা বল সেটা ঠিক আছে বললে ভালোই হবে সাধারণ মানুষের কথা এটাও আশা করা উচিত আমাদের যে তার ব্যক্তিগত জীবন এবং তার মানে প্র্যাকটিস এ এর মধ্যে মিলে থাকা উচিত যতটা সম্ভব এই সম্ভব সম্বন্ধে তো আমরা সকলেই খুব উচ্ছ্বসিত একদম প্রথম উনিশশো চুয়ান্ন থেকে আমি দেখছি অন্যকর ঘোড়া থেকে দেখছি খুবই ভালো আমার শেষ দিকে একটু মনে হয়েছে যে অভিনেত্রীর অভিনয় সম্বন্ধে এটা আমার মনে হয়েছে যে খুব খুলতে দেন না উনি অভিনেতা যেমন তারা খুব আবেগের কথাটাও গলাটা চেপে বলে এটা আমার মনে তাদের উচ্চারণটাও একটু বেশি আমার সফিস মনে হয়েছিল মনে করে তাতেই গুন্ডা আমাদের নিজে যথেষ্ট চেঞ্জ করতে পারেন একদম চেঞ্জ করতে পারেন কিন্তু অন্য অন্যরা একটু তাতে সম্বুধান দুজনের দুটি ভিকির করেছে তাতে অসাধারণ অভিনয় করেছে মনে হয়নি যে সমুদ্রিত তারপরে ওই মানিক বলে একটা ছবি হয়েছিল তাতেও এইরকম উনি নিজে পারেন উনি নিজেকে খুলতে পারেন নিজেকে যাওয়ার ক্ষেত্রে তার কাছে শিখেছে যারা হচ্ছে তার ওই যাদের নেই মুশকিল আর কি আচ্ছা এইসফাইড আছি যা হচ্ছে আর এক একটা গ্রুপে দেখছি একটা নাটক পাঁচ বছর 10 বছর আগে করেছেন নিশ্চয় ওরা বারবার ওইটা করে যাচ্ছেন অডিয়েন্স পাচ্ছেন করে যাচ্ছেন সেটা একটা দিক আছে কিন্তু আমরা যদি দেখি নান্দিকার ভাগ হয়ে গেলে ন্যাচুরালি নান্দিবুক বেশি কিছু করতে পারলো না নান্দিকারও কোনো কিছু করলো না দিনের পর দিন হল প্রোডাকশন হয়নি আমরা দেখছি চেতনাকে দেখছি ওই দুটি তিনটি নাটক যে লাস্ট ইয়ার করলেন মাদার আর এইরম হিন্দিতে হচ্ছে আমাদের মানে দেখো আমরা মানে গোল্ডেন পিরিয়ড আমি যেটা বলবো গোল্ডেন পিরিয়ড থেকে আর সত্যি ভালো প্রোডাকশন গ্রুপ অনেক হয়েছে আমরা ইভিনটি থেকে এইটির মধ্যে আমরা তিন চার বছরের কলকাতায় তিনটি হিন্দি নাটক হতো শুক্রবার যেন মনে হচ্ছে যদিও লোকজন আছেন তো কি কারণটা তোমার বাংলার আমার যেমন মনে হয়েছে যে বাংলা চিরকালই একটা দুর্বলতার দিক হচ্ছে নাটক ভালো নাটক ছিল আহ উনিশশো পর যখন নবান্ন থেকে যে নতুন থিয়েটারের আন্দোলন তৈরি হল তাতে কিছু কিছু নাট্যকার ছিলেন যারা পার্টির কাছাকাছি কমিউনিস্ট পার্টির কাছাকাছি বিজয় মট্যো দিগেন্দ্র চট্টো বন্দ্যোপাধ্যায় তুলসী এরা কিন্তু কিছু এগিয়ে থেমে গেল নাটক লিখলেন বটে কিন্তু বিজয়দার নাটক সেই রকমভাবে আর নতুন যে নাটকের আন্দোলন শুরু তাকে রসদ দিতে পারে তুলসী লাহিড়ি মারা গেলেন তারপরে সেই নাটকেটকে এরা রেপার্টরি তৈরি করছে তিন চারটে নাটক এদের করতে হবে কলস পাচ্ছে নানা জায়গায় করতে হচ্ছে নাটক নেই অনেক নাটক পুরনো নাট্যকারেরা কোনো নাটক দিতে পারছে না থেকে আমরা কিছুই পাচ্ছি রিভাইভাল নাটক পেতে হবে রিভাইভাল করা হচ্ছে অমৃতরাজ বসু মধুসূদন রিভাইভাল হচ্ছে একটা হচ্ছে ট্রেন রিভাইভাল আরেকটা ট্রেন হচ্ছে অ্যাডাপ্টেশন বিদেশের কাছে হাত পাতা আস্তে আস্তে বিদেশ থেকে ভারতবর্ষের দিকেও আমাদের চোখ পড়বে ভারতবর্ষের অন্যান্য পথের নাটক করতে শুরু করলাম এবং মোহন এর মধ্যে কিছু কিছু কিন্তু মৌলিক নাটক আর তৈরি হয়ে গেলেন যেমন যেমন এরকম এটাই একটা লক্ষণ যে নিজের দলের জন্য অনেকে নাটক লিখছে কিন্তু অজিতেশ নিজের দলের জন্য নাটক সেই নাটক কিন্তু দলে বেশি অভিনীত করতে কাঞ্চন রঙ বহুরূপী করলো তো করেছিল আমি অন্য নাটক গুলো ধরো উৎকলের নাটক আছে বাদল গায়ে নাটক আছে উনি হয়তো ভাবছেন যে নাটকের দলকে নাটক দেবেন তাদের মনোজও নিজের দলের জন্য আগে নাটক লিখছে নিজের দলের এখন রাতারাতি নাট্যকার ভালো নাট্যকার প্রোডাকশন কে তারপর বাদ বাকি ডাইক্টর আর মোহিত নাটক লিখছেন নাটক লোকে বুঝতে পার বাংলায় হিন্দিতে তো নাটকটা পরে সমাবর্তনে আর সেই সম্ভাবনাটা আমার কতটা উজ্জ্বল মনে হয় একটা কী আমি কারণ জানি না অথচ নাটক প্রচুর দেখা যাচ্ছে গণনাট্য যারা করে তারা কিন্তু প্রচুর নাটক লিখছেন এবং সঙ্গে শ্যামাকান্ত দাস বা শ্রীজিব রবীন্দ্র কিন্তু যদি আমি যে সাহিত্যের দিক থেকে কি দাঁড়াচ্ছে যে নাটক তার বিশেষ কন্টেক্সের বাইরে আসতে পারছে কিনা তখন দেখছি যে সেরকম নাটক কোথাও পাওয়া যাচ্ছে কারণ যদি জিজ্ঞেস করি তাহলে একটা উত্তর হয়তো এই হবে যে আমাদের নাটকের নাটককারেরা বেশি লেখাপড়া করছে যে পৃথিবীর চারপাশে কি ধরনের নাটক হচ্ছে অর্থাৎ তাদের প্রচলিত ধারাকে ভেঙে বেরিয়ে যেতে হলে কি কি দেখা দরকার সেটাও তারা দেখছে দেখছেন বাদলবাবু এই বদল থেকে কারো হচ্ছে শিক্ষা বাদলবাবু এক সময় হাসির নাটক করতেন অ্যাডাপ্টেশন করতেন এবং ইংরেজিতে আলাদ আমরা এই যে অনামিকার তরফ থেকে যেটা করলামটা তার এই একটা উদ্দেশ্য ছিল যাতে কেন ছোট গল্প বেশ ভালো লেখা সুন্দর লেখা হচ্ছে আর একটু প্র্যাক্টিক্যাল ট্রেনিং নাটক লেখা করতে পারবে হচ্ছে নাট্য হয়েছে। মণি যেটা তখন সেটা এমন মন্দ করেনি ওই শেষে তবে এসে শেষটা যেটা করলো আমি করে দিলাম তারপরে যখন করলো যে মেয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে মানে মহিলা যে ঘর ছেড়ে চলে যাচ্ছে তখন ওই ঠিক পুরোনো দিনের অভিনেত্রীর মতন তারপর উনি দেখেন আমার মনে হলো যে আদে কোনদিন এইরকম করে ঘর ছেড়ে যেতে পারে না হয়তো আয়দার বাংলায় এটা পাহাড় রাজা তিনটা করলাম আমি আর শ্রমিক মিলেই করলাম আমি যেরকম বাংলা জানি ওটাতে লিখে দিই মানে কি বলা যায় দুঃখের এই যে আছে যে এত রিচ ট্রেডিশন যেটা ছিল এখন সেটা হচ্ছে না আজকালকার জীবনের তো এত সমস্যা আমাদের সমস্যা তো শেষ নেইগুলো কেন তাহলে দেখি আমরা খুব পপুলার আমার নাটক আসলে নাটকের ফর্মটা নিয়েও নতুন যে ভাবনা চিন্তা করা ট্র্যাডিশনাল ফর্মটা চলে কতটা তাতে সত্যি সত্যি নতুন করে দর্শকদের অ্যাট্রাক্ট করা যায় এটা একটু ভাবনা চিন্তা করা আমাদের নাট্যকারদের এমন হতেই পারে যে আমাদের গল্প ঔপন্যাসিকের জীবনগুলো আরও ডিপ অর্থাৎ তার রাজনীতি আমি পছন্দ না করতে পারি এক সময় তিনি জীবনটাকে খুব নাট্যকা তৈরি করো আমার মনে হয় তাদের জীবন দৃষ্টি অনেকটাই সুপার তাদের এখানটা স্টিল নিয়ে শেষ পর্যন্ত আমাদের অভিজ্ঞতার কোনো মূল জায়গায় নরন জায়গায় সেই যে কি বলবো যে একটা হতে পারে যে নাটক লেখা ইকোনমিক্যালি নাটুকে তো আকার সাত পাতার সাত সত্তর পাতার একটা বই হলো লিখতে অত বেশি টাইমও লাগে না আর তিন চার বছরের মধ্যে বিক্রি হয়েই যায় সমস্যাটাই আপনার একটা উপন্যাস ভালো হল আপনি অন্য কিছু লেখার সময় পাবেন এইটা সমস্যা মানে আপনার চোদ্দ জন আপনার উপর ডিমান্ড দিয়ে রাখবে আমরা খুব তুচ্ছ লেখক আমরা আমরা প্রবন্ধ লিখি মূলত আমি প্রবন্ধ লিখি কিন্তু আমি বুঝতে পারি যে আমি এই প্রবন্ধ গাড়ঘাট করে গেলাম সকালে এই প্রবন্ধ চাইছে প্রবন্ধ প্রবন্ধ তাহলে অন্য কিছু লিখে আপনি খুব কম রোজগার করেন একটা সমস্যা পড়ে যায় আমার শখের জন্য দু একজন লিখতে পারেন তার মানে কি তাহলে কি আমরা মেনে নেবো যে নাটক লেখাই হবে না এবং সেক্ষেত্রে হয়তো আমি জানি না তাদের ক্ষমতা এবং তাদের প্রোডাকশন দুটোর কিনা এই যে উপন্যাসের যে তার মধ্যে কতগুলো খামতি থেকে যায় নাটকের মধ্যে আনা আর সেটে ছেড়ে দেওয়া প্রত্যেকটা নাটকে সেটাও তো আর ভালো লাগে না মনোটনাস হয়ে যায় কোনো উপায় নেই বারোটা লোকেল আছে কি করা যাবে কি করে চলে এখন সেদিন রক্ত করবি দেখে এলাম তাতে আমার একটা ইউজটা খুবই ভালো লাগলো তৃতীয় রক্ত করবি দেখলাম যে বহরুকে ওইটাতে তো রঞ্জনকে দেখানো হয় এখানে কিন্তু দেখানো যায় তার চেয়ে সাজেস্ট করলে অনেক কেন তার ওই যে মুডিটিটা থাকছে না আর অথচ সেটা হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে সেটা আর আমার মনে হয় যে একটু আরো ভালো একটার ওই রোলে পেলে নাটকটা এমনি মন্দ হয়নি নাটকের একটা যেটা ভালো লাগলো যে বক্তব্য তার মধ্যে বেশি নয় কায়দা না তো কথাগুলো কিন্তু খুব বোঝা গেল আর আমি সেদিন দেখে আবার নতুন করে মানে ভাবতে হলো যে রবীন্দ্রনাথ এত বছর আগে এইসব সেটা অনেকটা রবীন্দ্রনাথের কলম থেকে ওই ধরনের নাটকটা দেখলে মনে হয় যে কত বড় জীবনের কত বড় ব্যাপক দুটো কথা আমি আরো জানতে চাইবো তুমি কটার সময় যেতে চাইবে দশ পনেরো মিনিট পরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দুটো কথা কয়েকটা আরো যে প্রোডাকশন তুমি মনে রিসেন্টলি আর এই যে আমরা নাট্য সংস্থানে যদি কিছু করতে পারি আমাদের সবচেয়ে নিয়মিত তারা মতো করে এর মধ্যে দুটো একটা ইন্টারেস্টিং নাট অফ বেডিয়ে আছে আ যেমন मालिनी পড়তে যাচ্ছে মেদিরাম সাজীব এই পント হয় আচ্ছা বেশ মোটা ইস্যুটা এসেছে মানে গ্রুপ কি মানে কোয়ার্টারলি বের হইতো ঠিক না অন্য ওই ধরনের কেউ দায়িত্বটা নিচ্ছে আর নিয়মিত আর কিছু না থিয়েটার থিয়েটার বলে সড়কীয় সংখ্যা অতবার আবার হাওড়া থেকে নাটকের ক্লাস বেরোয় কিন্তু নাটক লেখার সুযোগ নেই বড় কাউজ গুলো নাটক খুব একটা ছাপেন এই বছরের আর বৌরূপের মানে আবার বার করবে সংস্থানের তরফ থেকে একটা ম্যাগজিন বার করা যায় আর মনে হয় যে একটা ছোট্ট নাটরেখা ছোট বিরাট কাজ আরেট না থাকলে হয় না আমরা তো অনামিকার তরফ থেকে ছোট নাট্য বার্তা বার করলাম 40 ইস্যুস বার করলাম আর তিন বছর চালালাম কিন্তু পরে আবার ছেড়ে দিতে হলো তার মানে একজন লোক আচ্ছা একটা যে তার জন্য যদি একজন লোক কে রাখা যায় শুধু লোক থাকলেও তো না শুধু একজন লোক আপনি দুটো জিনিস আমি আশেপাশে আমার আরো একটা মাঝে মাঝে মনে হয় যে কলকাতায় যে কাজটা হয় সেটা কিন্তু বাইরে অনেক লোকেরা জানেন না কিছুই জানেন বাংলাতেও নেই যে লোকের কাছে যাবে জানে অনেকেরা জানে না তো আমার হিন্দি থিয়েটারে যা সেটা তো কেউই জানে না আমরা নিজে প্রচার করি না সে রকম তাহলে হয় না আমি জানি হ্যাঁ ইংরেজিতে করলে একটা হয় যে পুরো ভারতবর্ষে যায় আমার মনে হয় যে যদি করা যায় তাহলে আর বড় ম্যাগাজিনের ভবিষ্যৎ কি হবে সেটা বলা খুবই মুশকিল দেখো মোটেই নয় তবে যাচ্ছে কতগুলো জিনিস সেটা বোধ একমাত্র পত্রিকা যেটা বেরিয়ে বারো পনেরো বছর হয়ে যায় তাও ওদের প্রেস আছে চারশো যদি তাহলে কত টাকা আসবে তাই করবেন নিজের কাছ থেকে টাকা পয়সা লাগিয়ে ওইটা ম্যাগজিন টা বার করা হবে তবে কলকাতার কথাটা কিন্তু পৌঁছয় না একদম লোকেরা জানে না ভালো ভালো কাজ হয়ে যায় এখানে নাটক দেখেছি নাটক দেখছি গত কয়েক বছর ধরে নিয়মিত নাটক দেখছি চেতনার দলটি বেরিয়ে অনেক ভালো লেগেছে বাংলা নাটক এইটা একটা জিনিস আমার নিজের যেমন মনে হয় বাঙালি খুব যাত্রা করা উচিত যাত্রার একটা অডিয়েন্স তৈরি আছে এবং যাত্রার কনভেনশন কিন্তু আমাদের ইউরোপটা কাজে থাকবে নাচ গান দিয়ে যাত্রার ফর্মিকের কথা ভাববেন যে এই লোকটা এইখানে কেন আসছে যাত্রায় যে কোনো লোক যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে হাজির হচ্ছে একদম মেরু ড্রোমাটিক সিচুয়েশান সারপ্রাইজ এই সারপ্রাইজটা এলিমেন্টটা রেখে এবং একটু বাড়ানো চেঁচানো একটু নাটকীয় রেখে আমরা যাত্রার এই কন্টেন্টটাকে ডিসিটেল করে পারি করে দিয়ে নতুন রকমের তা একটু হাস্যকর হোক কিন্তু তৈরি ছুটির দিন ছাড়া এবং সেভাবে যাত্রা যেভাবে আমাদের শহরে শহরে যেটা তো সোজা রাস্তা কিছু নেই আচ্ছা তাহলে যদি খুবই যাত্রার মতন হয় তাহলে তো আবার যাত্রা হয়ে যাবে আচ্ছা এখন দেখো আমি জানিনা সেটা দিয়ে কি অনেকেরা তো লোকের যাত্রা গেলেন অজিতেষ বাবু গেলেন আসিত ঘোষ গেলেন তা একটা ছিল আমি একদিন হঠাৎ এমনি ঢুকে পড়েছিলাম দেখলি যেন মনে হলো যে ব্যারিকেডে কি ব্যারিকেড দেখি ওই ঠিক রকম ব্যারিকেডে যেরকম ব্যাক টু অডিয়েন্স একটা সিনিয়র সভা অর্কেস্ট্রা পেটে বসেন ঠিকছে জান মানে অ্যাকচুয়ালি আমি লেটেক ঢুকেছি উৎফলের নামটা আমি অত মানে খেয়াল না করেই ঢুকে পড়েছিলাম মনে